ইসলামের নামে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আল্লাহর একত্বকে তৃতীয় বাদে রূপান্তরিত করে তারা মুশ্রেক হয়ে পড়েছে যারা কল্যাণের কাজের দিকে ডাকে তারাই সার্বিক মঙ্গল হাসিল করতে পারবে মহাসত্যের পথে আত্মনিয়োগ করুন দেখুন দাওয়াতের ফাজ বুধবার রাত ১১টায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় ফর হিউম্যানিটি মুহুস নবীন মহমদি ওমনতিউমিদ্দিনিত দর্শক মন্ডোলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যে বিষয়টি পরে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই সেটা হচ্ছে আত্মওয়া দোয়া বিনয়ী হওয়া আল্লাহ তালা চান মানুষ বিনয়ী হবে তাকাব্বর করবে না গর্ব অহংকার করবে না নিজেকে বড় মনে করবে না সাদা মাটা জিন্দিগি এবং নিজেকে ছোট মনে করবে মুসলমানদের সঙ্গে অন্যদের সঙ্গে আচার ব্যবহারে নম্রতা বিনয়বান তো হবে স্বয়ং রসুল্লাহ সাল্লি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন ওয়াকফেদ জানা হাকালিন হেনবী আপনার কাঁধকে মমিনদের জন্য নিচু করে দেন অর্থাৎ বিনয়ী হন নিজেকে বিনয়ী করে তুলুন অবশ্যই রসুল্লাহ সাল্লাম বিনয়ী ছিলেন ওনাকে হুকুম করে আমাদেরকে হুকুম করা হচ্ছে আসলে আমরা যেন কখনো নিজেকে গর্বিত মনে না করি নিজেকে ছোট মনে করি সে শিক্ষা দেওয়া হচ্ছে আরেকটি হাজি সে রসুল্লাহ সাল্লাম বললেন আমার কাছে ওয়াহি এসেছে হে আল্লাহর বান্দারা তাওয়া দাউ তোমরা বিনয়ী হও একে অপরের কাছে আর ওলা ইয়ফার আহাদুন আলা আহাদ কেউ কারো উপরে গর্ব করো না বড়াই করো না গর্ব করা বড়াই করা কি আল্লাহ তালা পছন্দ করেন না আর কি হাজি সে রসুল্লাহ সাল্লি সাল্লামে স্বাদ করেছেন মানুষের মাল কমে যায় না সদগা খেরাত করলে মাল কমে না আর কেউ কাউকে কষ্ট দিয়ে থাকলে সেই ব্যক্তি যদি তাকে মাফ করে দেয় তাহলে আল্লাহ তালা তার ইজ্জত আরও বাড়িয়ে দেন আর যে ব্যক্তি বিনয় হয় তার পজিশনকে আল্লাহ তালা আরও হাই করে দেন তার সম্মানকে আল্লাহ তালা আরও বাড়িয়ে দেন রসুল্লা সাল্লাম বিনয়ীর জীবনযাপন করেছেন তিনি বিনয়ী ছিলেন তিনি খেতে বসলে দশখানের মধ্যে তখন খেতেন একটু খাবার পড়ে গেলে তিনি বলতেন খাবার পড়ে গেলে প্লেট থেকে দশখানের মধ্যে ফেলে রেখে দিও না তোমরা জানো না তোমাদের কোন খাবারের মধ্যে বরকত রয়েছে বেশি করে ওইটা ফেলে দিলে শয়তান খেয়ে ফেলবে শয়তানে খেলে তোমাদের বরকত কমতি হয়ে যাবে তোমাদের খাবার শয়তানের যোগ দিয়ে ফেলবে এই জন্য ওটাকে উঠিয়ে খাওয়াও খেতে ময়লা লাগলে ক্লিন করে খাও অবশ্য দস্তরখানে খাওয়া এই জন্য ভালো একেবারে বাইরের নিচে পড়ে গেলে ময়লা জায়গায় সেখান থেকে উঠাতে একটু কষ্ট হয়ে যাবে আমার দস্তরখানও রাখি না আর সেটাও আমাদের আমল করার সুযোগ হয় না এই জন্য দস্তরখানা ব্যবহার করা শুন না উঠেই নিয়ে খেতে সেটাকে সহজভাবে ওই হাদিসকে আমল করা যাবে তারপরে তিনি বলেছেন যে তোমরা প্লেটকে একটু চেটে নিও চেটে খেয়ে নিও তোমরা জানো না কি আইয়ে তো আমিন বা রাঁকা তোমাদের খাবারের কোন অংশে বেশি বরকত রয়েছে যদি বরকতলা অংশটা পড়ে যায় তাহলে তোমার বরকত মিস করে ফেললে তিনি নিজে এটা আমল করতেন এখন আমরা অনেক সময় উঠাব না এটা উঠালে কেমন দেখা যায় ওই যে আমরা বিনয়ী হতে পারি না আমরা এমন কালচার ধরেছি যে এগুলো করতে গেলে মানুষ এখন হাসবে আমাদেরকে নিয়ে যতই আমি অর্থ বৃত্তশালী হই না কেন বিনয়ী হওয়ার মধ্যে বিশাল কল্যাণ আছে বিশাল নিয়ামত আছে আনাস দিয়ে আল্লাহ আনহু একবার ছোটো শিশুদেরকে বাচ্চারা খেলছিল তাদেরকে দেখে সালাম দিলেন বাচ্চাদেরকে সালাম দিলেন আর সঙ্গে যারা ছিলেন তাদেরকে বললেন নবীজি সাল্লা আলিয় সালামকে এভাবে বাচ্চাদেরকে দেখে সালাম দিতে দেখেছি আমি বলেন দেখি আমরা কয়জন বাচ্চাদেরকে সালাম দেই আমরা মুরব্বীরা যারা আছি তারা শুধু সালামের অপেক্ষায় থাকি আমাকে সালাম দেবে লোকরা আর আমার কাজ হচ্ছে জবাব দেওয়া আমি কেন সালাম দেবো এইরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসে এবং আমাদের সমাজে এই প্র্যাকটিসটা এমন ঘরে আসলে মুরব্বীরা বাচ্চারা তাদেরকে সালাম দেবেন মুরব্বীরা ওয়ালাইকুম আসসালাম বলবেন অথচ বিনয়ী হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন ঘরে তুমি সালাম দিয়ে ঢুকো তুমি সালাম দাও এমনকি ঘরে কেউ না থাকলে তাতেও তুমি সালাম দাও কারণ সেখানেও কিছু আল্লাহ মাহলুক থাকেন ফেরিস্তা থাকেন বা জিন থাকতে পারে তাদেরকে সালাম দাও আর যদি ছোটরা থাকে বলে সবাই তো ছোটো আমি তো মুরব্বী শুননত হলো মুরব্বী যিনি ঢুকবেন ঘরে বাইরে থেকে যিনি আসবেন তিনি সালাম করবেন ভিতরে যদি ছোট বাচ্চারা থাকে তারা ওয়ালেকুম সালাম বলবে এটা বেয়াদবী নয় এটাই আদব আমরা যারা এটাকে বেয়াদমি মনে করি বেয়াদমি আমাদেরই হচ্ছে শুননতের সাথে আমাদের সমাজে দেখেছি যে শিক্ষকরা যখন ক্লাসে আসেন বাচ্চারা সবাই দাঁড়িয়ে যায় আর তারা আসসালাম আলাইকুম বলে আর শিক্ষক আলাইকুম আসসালাম বলেন এটা সুনতের খেলাফ বিনয় হতে পারল না টিচার টিচার এসে আসসালাম আলাইকুম বলবেন এবং বাচ্চারা দাঁড়াবে না এটাই হলো শূন্যত এই শূন্যত আমাদের দেশে পুরো উল্টে গেছে এমন এমনকি রসুল উল্লাহ সাল্লাম শাহনি যখন ছিলেন সাহাবিরে একবার তিনি যখন আসছিলেন তারা দাঁড়িয়ে গেলেন সবাই তিনি বললেন তোমরা এরকম করো না এমনি মরিয়ামকে ঈশা আল্লাহামকে যেভাবে তার সাথীরা তার অনুসারীরা বাড়াবাড়ি করে ফেলেছে ওইরকম বারাবারি আমি চাই না আমাকে আবদুল্লাহ রাসুল আমি আল্লাহর বান্দা আল্লাহর রাসুল এদের যথেষ্ট আমার জন্য দাঁড়াতে হবে না তোমরা আমার জন্য দাঁড়িয়েও না অথচ আমাদের দেশের মাদ্রাসাগুলোর মধ্যেও আমরা দানিয়ে গেছি এখনও বোধহয় তাই করা হয় এটা সুননতের খেলাফ আমরা কত যে দূরে চলে গেছি সুননত থেকে এই আমরা বিনয় হতে পারি নি। জন্য আমরা পদে পদে মিস করছি অনেক কিছু বাইরে থেকে যিনি আসবেন তিনি সালাম করবেন তিনি ওস্তাদ হলেও তিনি সালাম করবেন ছাত্ররা জবাব দেবেন এতে বেয়াদাই কিছু ছাত্ররা শিখবে আমার থেকে এভাবে এক এক জেনারেশন থেকে আরেক জেনারেশন সহি জিনিসটা শিখবে আমাদের সমাজে যেটা চল হয়ে আসছে ওইটা আমাদের এক্সাম্পল না শূন্যতে কী আছে রসুল্লা সাল্লাম কি শিখিয়েছেন সেটা আমাদের এক্সাম্পল আসুন আরেকটা হাদিসের দিকে যাই আনাস রাদি আল্লাহ তালা আনহু বলেন তিনি তো ছোট্ট ছেলে ছিলেন রসুল্লাহ সাল্লামকে খেদমত করেছেন এবং অনেক কিছু কাছ থেকে শিখেছেন দেখার সুযোগ পেয়েছেন এবং তিনি লম্বা হায়াত পেয়েছেন রসুল্লাহ সাল্লি সালামের ইন্তেকালের পরে এবং আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর বিষয় নবীদের জীবন থেকে তিনি আমাদের জন্য রেখে গেছেন তিনি বলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখলে বাচ্চারা খুশি হয়ে এগিয়ে আসতো ওনার সঙ্গে কথা বলতে আমাদের মুরব্বীদেরকে দেখলে তো বাচ্চারা পালিয়ে যায় আমাদের দাদা নানাদেরকে দেখলে তো বাচ্চারা কোথায় লুকাবে মুরব্বীরা বাচ্চাদের জন্য একটা আতঙ্কের কারণ হয়ে যায় কোন কোন সময় কারণ কোনখান দিয়ে কোন ভুল ধরবে কোনখান দিয়ে ধমক দেবে উল্টাপাল্টা কী করছে শুধু এই ভয়েই থাকে বাচ্চারা অথচ রসুল উল্লাহ সাল্লামের কাছে বাচ্চারা কাছে এসে যেত এমনকি তিনি বলেন কোনো ছোট্ট মেয়ে যদি ওনার হাতটা ধরত ধরে বলতো যে আমি আপনার সঙ্গে একটু হাঁটবো আমাকে ওদিকে নিয়ে যান আমাকে ওদিকে নিয়ে যান তিনি নিয়ে যেতেন সুখান আল্লাহ ছোট বাচ্চা একটা মেয়ে হাত ধরে বলতে সে আপনার সঙ্গে একটু হাঁটবো আমাকে ওদিকে নিয়ে যান তিনি তাকে সময় দিতেন আর যদি বলতো আমার খেলনাটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না আই লস মাই টয় কুড ইউ হেল্প মি তিনি সাহায্য করতেন কোথায় তোমার খেলনা দেখি খুঁজে বের করে তার চেষ্টা করতেন তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ আমাদের সমাজে অনেক বড়ো বড়ো ব্যক্তিত্ব আছেন কোন কোনো সময় বড়ো বড়ো ব্যক্তিতে পরিচয় পাওয়া যায় যে আমাদের হুজুরের খুব জ্বালালি তবিয়ত কথা বলতে সাবধান জালালি তবিয়ত এটা ওনার গুণ হয়ে গেছে আল্লাহ মাফ করুন আমাদের জীবনে যদি এরকম ঘটে থাকে আমাদের কথাই যে আমার জীবনে যদি এরকম থাকে যে আমাকে লোকেরা কথা বলতে ভয় পায় জ্বালালি তবিয়ত কোনখান দিয়ে ভুল ধরে বসে কোন দিয়ে ধমক দেই তাহলে এটা অন্যায় কথা এটা কোনো ভালো গুণ হলো না এটা বড় দোষ হয়ে গেল দালালি তবিয়তের পরিচয় পাওয়া নবীজ সাল আলি আসলাম মানুষ তার কাছে কিছু চাইলে তার অনেক গুরুত্বপূর্ণ কাজকেও ছেড়ে দিতেন আমাদের জীবনে হিসাব নিকাশ মিলিয়ে দেখা দরকার আমি আমার জীবনের অনেক হিসাব মিলিয়ে দেখি তেরাসুল্লাহ সাল্লামের স্ট্যান্ডার্ড তার তরিকা তার আদর্শ কত জায়গা যে আমরা মিস করি আমরা ম্যানেজ করতে পারি না অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকি লোকেরা আসে কথা বলতে দেখা করতে আমাদের সময় নাই কীভাবে যে রসুল্লাহ সাল্লাহ ম্যানেজ করেছেন ওনার নেক নিয়তের কারণে আল্লাহ তালা সময় বরকত দিয়েছেন হয়তো আমাদের সময় বরক হয় না তিনি একবার খোদবা দিচ্ছিলেন খোদবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি খোদ বা ডেলিভার করছেন একজনে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ রাজুল কারিব আমি অনেক দূর থেকে এসেছি আমার দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই একটু দিনের জ্ঞান জানা দরকার আমাকে একটু দিনের জ্ঞান শিখাবেন মৌলিক কিছু তিনি খোদবা দিচ্ছেন আর এই লোকটাই প্রশ্ন করে বসেছে তিনি তো বলতে পারছেন থামো না খোদ্াটা শ্বাস করি তারপরে প্রশ্ন করো ওগুলো কিচ্ছু বললেন না বহু দূর থেকে বেতারা এসেছে তিনি খোদ্া দেওয়া থেকে নেমে আসলেন একটা চেয়ার নিয়ে তার পাশে এসে বসলেন বসে তাকে জিজ্ঞেস করলেন কী জানতে চায় এবং তাকে মৌলিক জ্ঞানগুলো বললেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা একটি বিরতির দিকে যাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে বিরতিতে অপেক্ষা করার জন্যে আল্লাহ তালা জাত দান করুন বিরতির পরে ইনশাল্লাহ বিষয়টি নিয়ে আমরা আমাদের বক্তব্য কন্টিনিউ করবো অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি মানবতার প্রচার একতার প্রতীক তাহলে জানুন দেখুন অমুসলিমদের সাথে ইসলামের ব্যবহার দেখুন অমুসলিমের সাথে ইসলামের ব্যবহার প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটা এ ভারত এ দেখুন। सम्मुख समय बृहस्पतिवार रत नशे आठ टारिटीजीआब रजू बस सल्लाहम आल्ला जार कल्याण चान दिन ज्ञान दान करें सही बुखारी प्रथम खंड इल्म अध्याय हाथ संख्यार अभी मानुषे घुमे मग्न घुमारदारतना परस्पर उभये भलोबा কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার মানুষের অধিকার পরবর্তী অনুষ্ঠান দর্শক মন্ডলী বিরতির পরে পুনরায় আপনাদের কাছে আমরা ফেরত এসেছি আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিনয়ী হওয়া মোতাবাদে হাওয়া নিজেদের জীবনে বিনয় শিখা কীভাবে রসৌল্লাহ সাল্লাহ আসলাম বিনয়ী হয়েছেন এবং সাহাবাদেরকে বিনয় শিখিয়েছেন এটি আজকে আমাদের আলোচনা চলছে আসুন আরেকটা হাজিসের দিকে যাই আনাস রাদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন তিনি তো ছোট্ট ছেলে ছিলেন রসুল্ল সাল্লাহ আসলামকে খেদমত করেছেন এবং অনেক কিছু কাছ থেকে শিখেছেন দেখার সুযোগ পেয়েছেন এবং তিনি লম্বা হায়াত পেয়েছেন রসৌল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে এবং আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর বিষয় নবীদের জীবন থেকে তিনি আমাদের জন্য রেখে গেছেন তিনি বলেন যে রাসুল্লাহ সাল্ল সাল্লামকে দেখলে বাচ্চারা খুশি হয়ে এগিয়ে আসতো ওনার সঙ্গে কথা বলতে আমাদের মুরব্বীদেরকে দেখলে তো বাচ্চারা পালিয়ে যায় আমাদের দাদা নানাদকে দেখলে তো বাচ্চারা কোথায় লুকাবে মুরব্বীরা বাচ্চাদের জন্য একটা আতঙ্কের কারণ হয়ে যায় কোনো কোনো সময় কারণ কোনখান দিয়ে কোন ভুল ধরবে কোনখান ধমক দেবে উল্টাপাল্টা কী শুধু এই ভয়েই থাকে বাচ্চারা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 তিনি সাহায্য করতেন কোথায় তোমার খেলনা দেখি খুঁজি বের করে দেওয়ার চেষ্টা করতেন তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ আমাদের সমাজে অনেক বড়ো বড়ো ব্যক্তিত্ব আছেন কোন কোন সময় বড়ো বড়ো ব্যক্তিতে পরিচয় পাওয়া যায় যে আমাদের হুজুরের খুব জালালিত অবিয়ত কথা বলতে সাবধান জ্বালালিত অবিয়ত এটা ওনার গুণ হয়ে গেছে আল্লাহ মাফ করুন আমাদের জীবনে যদি এরকম ঘটে থাকে আমাদের কথাই যে আমার জীবনে যে এরকম থাকে যে আমাকে লোকেরা কথা বলতে ভয় পায় জালালি তবিয়ত কোনখান দিয়ে ভুল ধরে বসে কোন দিয়ে ধমক দেয় তাহলে এটা অন্যায় কথা এটা কোনো ভালো গুণ হলো না এটা বড় দোষ হয়ে গেল। জালালি তবিয়তের পরিচয় পাওয়া নবীজ সাল আলি আসাল্লাম মানুষ তার কাছে কিছু চাইলে তার অনেক গুরুত্বপূর্ণ কাজকেও ছেড়ে দিতেন আমাদের জীবনে হিসাব নিকাশ মিলিয়ে দেখা দরকার আমি আমার জীবনের অনেক হিসাব মিলিয়ে দেখি যে রসুল্লাহ সাল্লামের স্ট্যান্ডার তার তরিকা তাঁর আদর্শ কত জায়গা যে আমরা মিস করি আমরা ম্যানেজ করতে পারি না অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকি লোকেরা আসে কথা বলতে দেখা করতে আমাদের সময় নাই কীভাবে যে রসুল উল্লাহ সাল্লাহ ম্যানেজ করেছেন ওনার নেক নিয়তের কারণে আল্লাহ আল্লাহতালা সময় বরকত দিয়েছেন হয়তোবা আমাদের সময় বরকত হয় না তিনি একবার খোদবা দিচ্ছিলেন খোদবার মতো গুরুত্বপূর্ণ বিষয় তিনি খা ডেলিভার করছেন একজনে সে বলছেন ইয়া রাসুল আল্লাহ রাজুল কারিব আমি অনেক দূর থেকে এসেছি আমার দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই একটু দিনের জ্ঞান জানা দরকার আমাকে একটু দিনের জ্ঞান শিখাবেন মৌলিক কিছু তিনি খোদ্া দিচ্ছেন আর এই লোকটাই প্রশ্ন করে বসেছে তিনি তো বলতে পারছেন থাম না খোদ্াটা শ্বাস করি তারপরে প্রশ্ন করো ওগুলো কিচ্ছু বললেন না বহু দূর থেকে বেতারা এসেছে তিনি খোদবা দেওয়া থেকে নেমে আসলেন একটা চেয়ার নিয়ে তার পাশে এসে বসলেন বসে তাকে জিজ্ঞেস করলেন কী জানতে চায় এবং তাকে মৌলিক জ্ঞানগুলো বললেন তার উত্তরগুলো দিয়ে দিলেন যেগুলো তার জানার ইচ্ছা ছিল চিন্তা করে দেখেন এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আর তিনি খোদবা দিচ্ছেন সব সাহাবা কান পেতে শুনছেন তিনি সেখান থেকে নেমে আসতে দ্বিধাতন্ত করলেন না এই যে এত বড় ব্যক্তিত্ব নিজেকে এত নিচে নেমে আসা বাচ্চাদের সঙ্গে সময় দেওয়া এই বিষয়গুলো আমাদেরকে কি শিক্ষা দেয় একটু নিজেরা চিন্তা করি যে আমাদের জীবন পদ্ধতি এমনকি আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েগুলোকে যখন আমরা ডিল করি আমাদের কাজের লোকগুলোকে যখন আমরা ডিল করি কাজের লোকগুলোর সঙ্গে আমরা কি কীরকম আচরণ করি বলেন তো কোন লোকটা কাজের লোকের সঙ্গে বিনয়ী হয় কোন লোকটা তার ড্রাইভারের সঙ্গে ভদ্রতার সাথে কথা বলে কীভাবে দুর্ব্যবহার করি আমরা এটা কি বিনয়ী হওয়ার লক্ষণ আমরা যখন খাবার দাবার করি ড্রাইভারকে নিয়ে একসঙ্গে খাবার চিন্তা আমরা করি না একই খাবার খাব না আমরা যখন গাড়ি চালিয়ে চলে যাবো এক জায়গা থেকে আরেক শহরে যদি কোনো জায়গায় ব্রেক করি তাহলে আমরা যারা গাড়ির মালিক আসি প্যাসেঞ্জার আসি আমরা খাবো একটু দামি হোটেলে আর ড্রাইভার খাবে আর একটু কম দামি হোটেলে অথচ রসুল্লা সাল্লাই সাল্লাম চাকর বাকর কৃতোদারদের ব্যাপারে বলেছেন তারা দুর্বল তোমাদের কাছে তোমরা যা খাও তাদেরকে তা খাইতে দাও তোমরা যেরকম কাপড় চোপড় পড়াও তাদেরকেও কাপড় চোপড় একটু ভালো দিকেই পড়াও একেবারে সমান লেবেলে না হলেও এতটুকুন চাকর বাকরের সঙ্গে ভালো আচরণ ছেলে মেয়ের সঙ্গে ভালো আচরণ আমরা করতে জানি না তাদের সঙ্গে আমরা কোনোদিন বিনয় হই না বিনয় হইলে মনে করি তারা মাথার উপরে উঠে যাবে এটা থাকে কিছু লোকের হয়তোবা জাহেলিয়ত আছে। কিন্তু আমাকে আপনাকে মহত হতে হলে রসুল্লাহ সাল্লা স্ট্যান্ডারকে অ্যাচিভ করতে হলে ওনার স্ট্যান্ডারটা শুধু অলংকারের মতো আলোচনা করে বাহবা অথবা খুব একটা আবেগ সৃষ্টি করার জন্যে শুধু নয় ওনাকে আল্লাহতালা পাঠিয়েছেন ওনাকে অনুসরণ করার জন্যে তিনি কিভাবে চাকর বাকরের সঙ্গে কথা বলতেন আনা সাদে আল্লাহু আনহু বলেন যে আমি দশটি বছর রসুল্লাহ সাল্লা খেদমত করেছে আমার সুযোগ হয়েছে কোনো দিন তিনি আমাকে বকেন নি একটা বকাদেরেননি কেন এই কাজটা করেছ কেন এটা করনি। নি মারধর করা তো দূরের কথা আমরা যেভাবে মারধর করি কত নির্যাতন পর্যন্ত করা হয় পত্রপত্রিকায় খবর আসে আমাদের জীবন থেকে বিনয় চলে গেছে আমরা বিনয় নই বিনয়ী হলে হয়তো আমার সমান আমার লেবেলে যে আছে তার সঙ্গে হব অথবা আমার উপরে যিনি আছেন তাকে সার করতে করতে যেবার পানি শুকিয়ে যাবে তার কাছে বিনয়ী হব কিন্তু আমার চেয়ে ছোট আমার নিচে যাকে আল্লাহতালা রেখেছেন তার কাছে বিনয়ী হতে গেলে তো আমার মানি চলে যাবে এই হাদিসগুলো কী বললো আজকে এবং রসুল্লাহ সাল্লাহ সালামের জিন্দিগির মধ্যে আমরা কি পেলাম ছোটদের কাছে বিনয়ী হওয়ার মধ্যে প্রকৃত বিনয়ী আর বড়দের কাছে বিনয় হয়ে গেলে ভালো সেটাও কিন্তু সেটা প্রকৃত বিনয়ী হওয়ার কোনো লক্ষণ নয় আরেকটি হাদিস রসল্লা সালসামের বিনয়ী হওয়ার ওনার একটা উঁট ছিল যে কাসোয়া তিনি এই উঁটে করে বিভিন্ন সফরে যেতেন এখান থেকে সেখানে শাহবাই কেরামের উঁট ওনার উঁটের আগে যেত না কোনো দিন দুই কারণে একটা কারণ হচ্ছে ন্যাচারালি আল্লাহতালা ওনার উঁটটাকে খায়ের বরকত দিতেন যে সেটা একটু আগে আগেই চলতো আর শাহবাই কেরাম কখনোই এই বিয়াদবি করতেন না যে ওনার আগে চলে যাবেন এখন এক বেদুইন একদিন ওই কাফেলাতে ঢুকলো তার উঁট নিয়ে এবং তার মাথায় বুদ্ধি চাপলো যে দেখি না আমি একটু কম্পিটিশান করি নবির সাথে তো ওনার উট আগে যায় না আমার উট আগে যায় দেখি তার অল্প বুদ্ধি মাথায় যতটুকুন আছে আর কি গেছারা সে ওনার উটের সঙ্গে কম্পিটিশন লাগালো এবং এক পর্যায়ে সেই রসুল উল্লাহ সাল্লা সালামকে হারিয়ে দিল তার মানে ওনার উটের আগে তার উঠ চলে গেল সাহবাইকার জিনিসটাকে খুব নেগেটিভলি নিলেন এ তার থেকে ছিলেন কি করে যে কী কাজটা করলো সে তার আদব টাদব কিছু নেই রসল সাল্লা সাল্লাম বললেন যে আল্লাহ তালার হক হচ্ছে যে তিনি তিনি ছাড়া কাউকে আল্লাহ তালা সবার উপরে রাখবেন না কোন কিছুকেই উপরে রাখবেন না তিনি তোমরা তো দেখলে সবসময় আমার উঠ তোমাদের উপরে থাকতো এই একই যাতে তোমাদের থাকে যে আল্লাহ তালা ছাড়া উপরে কেউ নাই এই জন্য আমাকে আল্লাহ তালা আজকে পিছনে নিয়ে প্রমাণ করে দিলেন যে তিনি একমাত্র উপরে থাকবেন তাকে কেউ হারাতে পারবে না তিনি হচ্ছেন আল্লাহ এই আল্লাহ তালা তার উঠকে অ্যালাউ করেছেন আমার উঠকে যাওয়ার আগে কাজেই টেক ইউ ইজি এটাকে ইস্যু বানিয়েও না ছেড়ে দাও তাকে আল্লাহ তালার মশলা হাত আসে এখানে তোমাদেরকে লেশন দিতে রসুল আল্লাহ সাল্লামের বিনয়ী খওয়ার আরেকটি ঘটনা দেখেন আরেক বেদই না আসলো একদিন এসে হঠাৎ করে রসুল উল্লাহ সাল্লাম গায়ে ছিল একটা আবা মতো একটা জুব্বা ছিল যেটার একটু দামি জুব্বা ও একটু বর্ডার আসে মোটা হঠাৎ করে টান দিল জুব্বা ধরে তো ওনার এই শক্ত টানটা হঠাৎ করে দেওয়ার কারণে তিনি ব্যথা পেলেন ঘণের মধ্যে এবং কাদের উপরে দাগ পড়ে গেল। ও মোটা জুব্বার যে বর্ডার ছিল এমব্রয়ডারি করা ছিল সেগুলার একটা ঘসা লেগে গেল তিনি একটু ব্যথা পেয়ে গেলেন তো হঠাৎ করে সে পিছন দেখতে টানটা দিয়েছিল তিনি পিছনের দিকে তাকে এমনি করে তাকে দেখলেন লোকটা কে দেখে তিনি তাকে একটু বিরক্তি সহকারে তাকালেন না কোনো ধমক দিলেন না মুসকি হেসে বললেন এ তোমার কি চাও কী দরকার এর দূরে জিজ্ঞেস করলেন বললেন না যে তুমি কিছু দরকার আছে চাইতে হলে তো তুমি সামনের দিকে আসো পিছন দিক থেকে আসো কেন আর এরকম টান দেওয়া লাগে না কি আমাকে বললেই তো আমি তোমার কথা শুনতাম এরকম কিছু কিছুই বললেন না বললেন কি চাও তখন তিনি বললেন বেদইন বললেন যে আমাকে আতে নিমিন মাল ইল্লাহ আ তো আকা আপনার যে কত গুণীমতের মাল সাথে আসে আর এখান থেকে আমাকে কিছু দেওয়ার হুকুম করেন রসুল্লাহ সাল্লা সালাম বললেন স্বাভাবিকদেরকে তাকে কিছু দিয়ে দাও অর্ডার দিয়ে দিলেন দেওয়া হল সে চলে গেল এইভাবে সিরত পার্ক থেকে যা শিখলাম এখন আসুন একটু আমরা একটু আত্মসমালোচনা করি জীবনের কাজগুলোর হিসাব নেই এরকম বিনয়ী হওয়ার সুযোগ কতবার এসেছিল কতবার মিস করেছি কতবার রসুল্লাহ সাল্লা আসলামের তরিকার উল্টো কাজ করেছি আমরা যা শুনলাম সিরতে পার্ক থেকে নবী করিম সাল্ল আসলামের জিন্দিগি থেকে যা শিখলাম আজকের এই আলোচনায় একটু হিসাব করে দেখি আমাদের জীবনে মানুষের সঙ্গে লেনদেনগুলোতে কি পরিমাণ বিনয়কে আমরা মিস করেছি উল্টো কাজ করেছি কিভাবে আমরা আমাদের ছাত্রদের সঙ্গে আচরণ করেছি যদি আমরা শিক্ষক হয়ে থাকি কিভাবে সৌরদের সঙ্গে আচরণ করেছি যদি আমরা বড় হয়ে থাকি কিভাবে ছেলে মেয়ে নাতি নাতিনীর প্রতি আচরণ করেছি যদি আমরা পিতা মাতা দাদা দাদি নানা নানি হয়ে থাকি কিভাবে আমরা চাকর বাকর কর্মচারী ড্রাইভার কাজের ছেলেমেয়ের প্রতি আচরণ করেছি এগুলো একটু হিসাব করি আর দেখিনে না একটু চেষ্টা করি দেখি পরিবর্তন করা যায় কি না একটু আসি আমরা রসুলুল্লা সাল্লাহ আসামের সুন্দর অনুসরণ করে জীবনে কামিয়াবি অ্যাচিভ করার সুযোগ এখনো আছে আমরা অভ্যস্ত হয়ে যাই অভ্যাসটা পাল্টে ফেলি কালচারকে পরিবর্তন করে দিই সমাজের কালচার কা দিকে কিন্তু আমি নবীজ ইসাল্লাহ আসলামের কালচারের দিকে যাব সিদ্ধান্ত গ্রহণ করি ফাইজা আজম তাফা তওয়াক্কাল আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলি আল্লাহ তালাকে তাওয়াকল করি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন কবুল করুন আজকের মতো এই বিষয়ের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক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 कुरान देख शेख आब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी कल रत एगारोटे साढ़े दस टे भारत पीस टी बांगल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 ইমানের দিক দিয়ে আমার মনের ভেতরে দুর্বলতা নেই করে সুন্দর ভাবে ছটায় ভারতে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন